যত কথা গান সব তোমাকে নিয়ে তুমি আছো নিষিদিন হৃদয় ছুঁয়ে যত কথা গান সব তোমাকে নিয়ে তুমি আছো নিষিধিন হৃদয় ছুয়ে যত কথা গান সব তোমাকে নিয়ে তুমি আছো নিষিদিন হৃদয় ছুঁয়ে তুমি ছাড়া এত ভালোবাসে কেয়া তুমি ছাড়া এত ভালোবাসে যত গান সব তোমাকে নিয়ে তুমি আছো দিশি দিন হৃদয় ছুয়ে যত সব তোমাকে নিয়ে বিবর্ণয় মনে সাজিয়ে ছোড় দিয়ে বিয়ে মনের মান সাজিয়ে দিয়ে বিয়ে মনের মা জীবন সাজিয়ে দিয়ে ভালোবাসা কৃষ্ণা যত ভালো যত তোমারই নামে যায় হারিয়ে তোমারই নামে যায় হারিয়ে যত কথা গান সব তোমাকে নিয়ে তুমি আছো নিষিধিন জিদয় ছুয়ে যত কথা গান সব তোমাকে নিয়ে তুমি আছো নিষিধিন জিদয় তুমি ছাড়া এতো ভালোবাসি খেয়া তুমি চালা এতো ভালোবাসে শকল তারিপা শুধু তোমার তারিপা শুধু যত কথা গান সব তোমাকে নিয়ে তুমি আছো নিষিধীর হৃদয় ছুয়ে যত কথা গান সব তোমাকে নিয়ে জীবন তোমার जीवन तोर शराते चले तोमार करुणाते सृष्टि दोले जीवन तोमारिशराते चले तोमार करुणाते सृष्टि दोले छन छाड़ा जीवन पथे छन छाड़ा जीवन पथे तुम्हेंशाय बुक दौ बा আশায়েব দাওবাধি যত কথা গান সব তোমাকে নিয়ে তুমি আছলে সিদ্ধি দিল হৃদয় ছুঁয়ে যত কথা গান সব নিয়ে তুমি আছো নিষে দিন হৃদয় ছুয়ে তুমি চারায় তো ভালোবাসে কেয়ার তুমি চারায় তো ভালোবাসে কেয়ার শকুল তারিফ খুদা শুধু তোমার শকুল তি খুদা শুধু তোমার শকো তারিপ খুদা শুধু তোমার শকুল তি খুদা শুধু তোমার শকুল তি বুদ শুধু তুম